একাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ হরিকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন ক্রমে ঠাকুরবাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল শাখ ঘণ্টা বাজিতে লাগিল মাস্টার আজ রাত্রে থাকিবেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন মাস্টার পড়িতেছেন চরিত্র শ্রীমহারাজ শ্রী জয়মল জয়মল নামে এক রাজা শুদ্ধমতি অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ প্রীতি ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম পাষাণের রেখা যেন নাহি বেশি কম শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা দশদণ্ড বেলা তাহার সেবায় নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয় রাজ্যধন যায় কিবা বা হয় তথাপিহ সেবাশমে ফিরি না তাকায় প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবকাশকালে আইল হানা দিয়া রাজার হুকুম্বীণে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ ক্রমে ক্রমে আসি গড় ঘেরে রিপুগণ তথাপি হো তাহাতে কিঞ্চিত নাহি মন মাতা তাঁর আশি করে কত উচ্চ ধ্বনী উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি সর্বস্ব লইল আর সর্বনাশ হইল তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব যেই দিল সেই লবে তাহে কি করিব সেই যদি রাখে তবে কে লইতে পারে অতএব আমা সবার উদ্যমে কী করে শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি আশিয়া বন্ধিল ঘোড়া আপন তেওয়ারি সেবা সমাপনে রাজা নিকোসিয়া দেখে ঘোড়ার সর্বাঙ্গে ঘর্মশ্বাস বহে নাকে জিজ্ঞাসয়ে মোরশ্বে সওয়ার কে হইল ঠাকুর মন্দিরে বা কে আনি বাঁধিল সবে কহে কে চড়িল কে আনি বাঁধিল আমরা যে নাহি জানি কখন আনিল সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্তসহ চলিল যুদ্ধেতে যুদ্ধস্থানে গিয়া দেখে সত্তরের সৈন্য রণসজ্জায় শুইয়াছে মাত্র এক ভিন্ন প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে বিষয় হইয়া ইহো কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা গলবস্ত্র হইয়া করিল বহু পূজা আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু জোর হাতে কি করিব যুদ্ধ তব এক যে সেপাই পর মা ত্রৈলক্য বিজয়ী অর্থ নাহি মাগ মুই রাজ্য নাহি চাহো বরঞ্চ আমার রাজ্য চলো দিব লহ শ্যামল সিপাই সেই লড়িতে আইল তোমাসনে প্রীতিকিতার বিবরিয়া বল সৈন্য যে মারিল মোর তারে মুই পারি দর্শন মাত্রে মোর চিত্ত নী লহরী জয়মল বুঝিল এই শ্যামলজীর কর্ম প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম জয়মলের চরণ ধরিয়া স্তব করে যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে তাহা সবার শ্রীচরণে শরণ আমার শ্যামল সেপাই যেন করে অঙ্গিকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমার সব বিশ্বাস হয় তিনি সওয়ার হয়ে সেনা সেনাবিনাশ করেছিলেন এসব বিশ্বাস হয় মাস্টার ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল এই অবস্থা বিশ্বাস হয় ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না তিনি সওয়ার হয়ে আসতে পারেন তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বইখানিতে বেশ ভক্তদের কথা আছে তবে এক ঘে যাদের অন্যমত তাদের নিন্দা আছে পরদিন সকালে উদ্যান দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন মনি বলিতেছেন আমি তাহলে এখানে এসে থাকব শ্রীরামকৃষ্ণ আচ্ছা এত যে তোমরা আসো এর মানে কি সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায় এত আসো এর মানে কি মনি অবাক ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি অন্তরঙ্গ না হলে কি আসো অন্তরঙ্গ মানে আত্মীয় আপনার লোক যেমন বাপ ছেলে ভাই ভগ্নী সব কথা বলি না তাহলে আর আসবে কেন সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল জনক বললে আগে দক্ষিণা দাও সুখদেব বললে আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয় জনক হাসতে হাসতে বললে তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরুশিষ্য বোধ থাকবে তাই আগে দক্ষিণার কথা বললাম